আমাদের আল্লাহ আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক এতেকাফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাহলে ড জাকির আমরা অনুষ্ঠান করছি বিশ দিনেরও বেশি সময় আলহামদুলিল্লাহ অনেক বিষয় আলোচনা করেছি তবে রমজান মাসে মুসলিমদের ইবাদতের কাজগুলোর মধ্যে যেগুলোর ব্যাপারে মানুষের মনে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে তার মধ্যে একটা হল এতেকাফ প্রথমে আপনি কি এটার সংজ্ঞা বলবেন এতেকাফ এছাড়াও আপনি কি আমাদের মুসলিম ভাইবোনদের উদ্দেশ্যে এটা বলবেন যে তাদের জন্য এতেকাফ পালন করা উচিত কিনা আর সব মুসলিমদের জন্য এটা কি ফরজ আলহামদুলিল্লাহ ওসালাত এই শব্দটার মূল যে আরবি শব্দ সেটা হচ্ছে আকাফা যার মানে লেগে থাকা ঝুলে থাকা আটকে থাকা এর মানে রাখা এর আরেকটা মানে একটা জিনিসকে আরো একটার সাথে যুক্ত করা যেটা হতে পারে ভালো অথবা খারাপ আর পবিত্রকরণে বলা হয়েছে সুরা আম্বিয়া পদ্ধ নাম্বার একুশ আয়াত সেখানে ইব্রাহিম আল্লাহ সালাম তিনি তার বাবাকে বলছেন আর তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যেসব মূর্তির পূজা করো से समय तारा विभिन्न रकम मूर्ति पूजा करतें मूर्तर पूजा करो एखे और भी शब्द आकीफन जो मूर्तर साथ तुम्हारा लेगे थको जारे आटके थको एखान शब्द व्यवहार करना है एक नेगेटिव जिस बोझाते छाड़ा अनेक पजिटिव जिस बोझा सुराबाकरा अध्यय एक सौ पचिशरा अध्याय दुआ एक सौ सतााशी लिसानुलव अनुजी यब्दार मान सम्पूर्ण भाव एक साथ এর মানে যখন কেউ মসজিদে থাকা শুরু করে আর আল্লা রে করে ইসলামিক শরিয়া অনুযায়ী ইতেকাব শব্দের মানে মসজিদে যুক্ত আর প্রত্যাবর্তন করা মসজিদে অবস্থান করা এটা করা আল্লাহ সব তালের কাছাকাছি যাওয়ার আশায় এবং তার পুরস্কারের আশায় এখন যদি এই ইতেক সম্পর্কে বলতে হয় যে এটা বাধ্যতামূলক নাকি সুন্নত ইতেক আসলে একটা সুনত এটা বাধ্যতামূলক না শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক হবে যদি কেউ আল্লাহ সব আল্লাহ তাল্লার কাছে মানত করে যে সেই তেক করবে যদি তার এই ইচ্ছাটা পূরণ হয় যেমন ধরেন কেউ হয়তো বললো যে আমি টেক করব দুই দিন যদি আমার অসুস্থ আত্মীয় সুস্থ হয় অথবা আমি টেক করব তিন দিন যদি আমি পরীক্ষা পাশ করতে পারি এভাবে যদি কেউ আল্লাহ তাল্লাহর কাছে মানত করে যে তার ইচ্ছা পূরণ হলে এতেক আপ করবে তখনই তেক আপ বাধ্যতামূলক সে আল্লাহর কাছে মানত করেছে তার পূরণ করতে হবে এটা বাদে এমনিতেই তেকআপ সুনত তবে এটা হচ্ছে আর একটা হাদিস এটা আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর আট বুক অব ওথস অ্যান্ড বাউজ হাদিস নম্বর বলেছেন যে যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তালাকে সে মান্য করবে তাহলে সেটা মেনে চলবে আর যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তালাকে অমান্য করবে তখন সেটা মেনে চলবে না আরো একটা হাদিস হযরত উমর রাদ আল্লাহানহ এটা আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর আট বুক অফ ওথস অ্যান্ড ভাউজ হাদিস নম্বর ছয় হাজার ছয়শো সাতানব্বই হজরত তিনি বলেছেন আল্লাহ সামানার রাসুলকে যে আমি মানত করেছিলাম সেই অজ্ঞতার যুগে ইসলাম গ্রহণের আগে যে একরাতের জন্য মসজিদে হারামে ইতেকাফ করব নবী তখন বললেন মানত পূরণ করো কারণ মানুষটা ছিল ভালো আল্লাহ তালাকে মেনে চলা নবী বললেন পূরণ করো এছাড়াও পবিত্রকূর্ণে অনেক আয়তে ইতেকাফের কথা বলা হয়েছে পবিত্রকূর্ণের সুরাবাখারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচিশ আল্লাহ বলছেন ইব্রাহিম আলাহিসাল্লাম আর ইসমাইল আল্লাহামকে যে হে ইব্রাহিম এবং ইসমাইল ওনারা শান্তিতে থাকুন আল্লাহর জন্য তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো যেটা আল্লাহ স্নান আল্লাহ ঘর কারণ মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে আর সেখানে থাকে তারা এতেকাফ করে মসজিদে প্রত্যাবর্তন করে আর বিশ্বাসীদের অনেকে আল্লাহ তালার ইবাদত করতে গিয়ে রুকু করে এবং সেজদায় যায় এখানে এতেকাফ বা প্রত্যাবর্তন শব্দটা আছে এরপর আরো আছে সুরাব আকারা অধ্যায় দুই হাজার একশো তখন তোমরা স্ত্রী সঙ্গত হয় না যখন মসজিদে প্রত্যাবর্তন করবে যখন মসজিদে এতেকাফ করবে আর ইতেক প্রসঙ্গে অনেক হাদিস আছে যেমন সাহেব বুখারি খন্ডা নম্বর তিন বুক অফ এতেকাফ হাদিস নম্বর দুই হাজার ছাব্বিশ হজরত আয়েশা রাজিআলাহ আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন যে নবী রমজান মাসের শেষ দশ দিন মসজিদে গিয়ে ইতেকাফ করতেন নবী মারা যাওয়ার পরে নবীর স্ত্রীগণ এভাবে ইতেকাফ করতেন তাহলে এতেকাফ শুধু মানত করলে বাধ্যতামূলক এমনিতে সাধারণভাবে এটা সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত আপনি কি আমাদের বলবেন যে এতেকাফ করার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্যটা কি প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য ইতেকাফের হচ্ছে লালাতেল কদরকে খোঁজা আর একটা হাদিস এটা আছে সোহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই এখানে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাম ইতেক অফ করলেন রমজান মাসের প্রথম দশ দিন তারপর বলা হয়েছে যে নবী ইতেক করলেন রমজানের মাঝের ১০টা দিন ছিলেন একটা টার্কিস্তাবতে সেখানে একটা মাদুর ঝুল ছিল এরপর নবী সেই তামুর ভেতর থেকে মুখ বের করলেন আর তিনি বললেন যে আমি সবে জানতে পারলাম ফেরিস্তার মাধ্যমে সেই মহান রাত মানে লাইলাতুল কাদর পড়বে রমজান মাসের শেষ দশ দিনে তাই যারা আমার সাথে ইতেকাফ কন্টিনিউ করতে চায় তারা করতে পারে এই হাদেশের ভিত্তিতে আমরা জানতে পারি যে ইতেকাফ করার প্রধান উদ্দেশ্য সে লাইলাতুল কদরকে খোঁজা আর এ ব্যাপারে গত এপিসোডে বলেছি আল্লাহ পবিত্রকরণে বলেছেন এটা সিরা কাদর অধ্যায় নম্বর সাতানব্বই আয়াত নম্বর তিন যার মানে এই লাইলাতুল কদর এটা এক মাসের চেয়েও উত্তম তার মানে এর মহত্ব ক্ষমতা এক হাজার মাসের চেয়ে অনেক বেশি আর যদি ইবাদত করেন লাইলাতুল কদরের রাতে এটা এক হাজার মাস ধরে আল্লাহর ইবাদত করার চেয়েও অনেক ভালো এটাকে বারো দিয়ে ভাগ করেন সেটা হবে তিরাশি বছরেরও বেশি তার মানে যদি একটা রাতে লাইলাতুল কদর আল্লাহর ইবাদত করেন তাহলে সেটা তিরাশি বছরের ইবাদতের চেয়েও অনেক ভালো হবে আর এই সময়টা মানুষের গর্বর তাই ও বেশি তাহলে প্রধান উদ্দেশ্য হচ্ছে লাল্লাুল কদরকে খোঁজা এছাড়াও আমি একটা হাদিসের কথা বলেছি এটা সোহি মুসলিম আর বুঝতে পারছেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেহেতু তিনি লাল্লাুল কদরকে খুঁজতেন সেজন্য ইতেকাফ করেছেন সারা মাস প্রথম দশ দিন মাঝের 10 দিন শেষের দশ দিন তারপর তিনি জানতে পারলেন ফেরেস্তার মাধ্যমে যে লালাতুল কদর পড়বে রমজানের শেষ দশ দিনে এছাড়াও আমরা জানতে পারি যে সাহাবিগণ নবীকে অনুসরণ করতে নেই পবিত্র রমজানের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত ওনারা নবী মোহাম্মদের প্রতি এতটাই অনুগত ছিলেন আর এছাড়াও আরেকটা হাদিস আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার ছয়শ পঁচিশ নবী মোহাম্মদ সাহাবিগণকে বললেন তোমরা যারা আমার সাথে ইতিকাফ কন্টিনিউ করতে চাও তারা করতে পারো এটাকে বাধ্যতামূলক করেননি যারা ইতেকাফ করতে চায় তারা তাদের জায়গায় বসে করতে পারে এমন না যে নবীর সাথে থাকতে হবে এখানে আমরা স্বাভাবিক প্রতি নবীর সহানুভূতি দেখতে পাই তাহলে প্রধান উদ্দেশ্য লাইলাতুল কদেরকে খোঁজা এছাড়াও আরো বেশ কয়েকটা উদ্দেশ্য আছে এক নম্বর লালাতুল কদর খোঁজার পাশাপাশি সেটা হচ্ছে আরো বেশি আল্লাহতালার কাছাকাছি আসা আর অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা দুই নম্বর হচ্ছে নিজের আধ্যাত্মিকতাকে উদ্দীপিত করা এবং আধ্যাত্মিকভাবে আল্লাহ সব তালার কাছাকাছি আসা তিন নম্বর যখন অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন আর জাগতিক কাজ থেকে এতে করে আপনি সুযোগ পাবেন বেশি করে আল্লাহ সামান্ন তাল্লার ইবাদত করা নফল নামাজ পড়বেন আল্লাহ সব কাছে দোয়া করবেন তার কাছে ক্ষমা চাইবেন জিকির করবেন এতে করে আপনার তাকোয়া অনেক বেড়ে যাবে ছাড়াও এতে কাফ করলে আরো ভালোভাবে রোজা রাখতে পারবেন যখন আমরা রোজা থাকি তখন হয়তো সবসন্নত পালন করি না সম্ভাবনা থাকে বিচ্ছিত হয়ে পড়ার বিভিন্ন আকাঙ্ক্ষা আসবে ইতেক করলে এই পালনের সুযোগ পাবেন রোজার সময় যদি ইতেকাফ করেন আর সবশেষে যখন ইতেকাফ করবেন তখন জাগতিক আনন্দ ত্যাগ করছেন যেগুলো অন্য সময় উপভোগ করতেন রমজানের সময় আপনার এই কাজগুলো করার অনুমতি আছে কিন্তু ইতেকাফের সময় সেই কাজ থেকে নিজেকে বিরত্ব রাখলেন শুধুমাত্র আল্লাহ সাবান তার জন্য আচ্ছা এই সুন্দর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা বিরতির পর যিনি করেন শুধু আল্লাহর উপাসন চাতে সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহুল আলিমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল शेख देख जबारूजी कल र साढ़े दस टाय दस टाय भारत अब्दुल्लाह इबने अब्बास रसुल्ला अवसर एक दूटी अनुग्रह बेपार অধিকাংশ মানুষ অবহেলা করে সহি প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার আর আজকে আলোচনার টপিক সাধারণত ইতেকাফের সময় মসজিদ ছেড়ে যাওয়া উচিত না মসজিদ ছেড়ে গেলে ইতেকাফের একটা মূলনীতি ভাঙছেন ইতেকাফ তাহলে বাতিল হয়ে যাবে তবে যদি কোনো ইমার্জেন্সি থাকে তেমন কোন প্রয়োজন হয় তাহলে যেতে পারেন যেমন ধরেন কেউ হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেবে তাহলে তো তাকে বাইরে যেতেই হবে অথবা সে লোক যদি অজু করতে চায় অথবা যদি সে গোসল করে পরিষ্কার হতে চায় অথবা তার জন্য মসজিদে খাওয়ার আনার মতো যদি কেউ না থাকে তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য অনুমতি আছে তাহলে যদি এমন প্রয়োজন না দেখা দেয় আর সে বুখারিতে এটা উল্লেখ করা হয়েছে খন্ড নম্বর তিন বুক অফ হাদিস নাম্বার দুই হাজার উনত্রিশ হাজরত আইসার তিনি বলেছেন যে নবী ইফের সময় খুব প্রয়োজন না হলে কখনোই ঘরে ঢুকতেন না তাহলে প্রয়োজন হলে অনুমতি আছে। তারা হলে সাধারণ পরিস্থিতিতে মসজিদ ছেড়ে যাওয়া উচিত না আর যদি সেরকম প্রয়োজনে বাইরে যান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে ফিরে আসবেন তবে এখনকার দিনে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে বেশিরভাগ মসজিদেই মসজিদের সাথেই এই টয়লেট আছে তারপর সেখানে বাথরুমও পাবেন মসজিদের ভেতরে অজুও করতে পারবেন তাই মসজিদের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই আর ধরেন ছাড়াও নবীর স্ত্রী হজরত আইসার দল তিনি বলেছেন এটার উল্লেখ আছে সন্ন্যান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে যে লোক ইতেকাফ করবে এটা ইতেকাফে সুন্নত সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না অথবা কোনো যায় যাবে না অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না অথবা স্ত্রী সহবাস করবে না আর খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না এখান থেকে আমরা জানতে পারছি যে এতেকাফ করার সময় এটা নবীর সুন্নত না যে আপনি কোনো রুগীকে দেখতে যাবেন অথবা আত্মীয়ের বাসায় যাবেন বা পরিবারের কাজে বাইরে কোথাও যাবেন টাকা উপার্জন করার জন্য অথবা কোনো জানা যায় তাই খুব প্রয়োজন না হলে মসজিদ ছেড়ে আপনি যেতে পারবেন না আচ্ছা আমরা তাহলে এতেকাফ করার প্রধান একটা শর্তের ব্যাপারে বিস্তারিত জানলাম এখন আপনি কি আমাদের বলবেন যে কোন কাজগুলি করলে এতে বাতিল হয়ে যায় কোন কাজগুলি করার অনুমতি নেই এতেকাফের সময় যেসব কারণে এতেকাপ বাতিল হয়ে যেতে পারে এক নাম্বার উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়া একটু আগে এই ব্যাপারে বললাম যদি সেরকম কোনো প্রয়োজন থাকে হয়তো ডাকে সাড়া দিতে যাবেন অথবা হয়তো অজু করবেন অথবা হয়তো আপনি গোসল করবেন অথবা খাবার আনার মতো কেউ না থাকলে বাইরে গিয়ে খাবার আনবেন এ ধরনের পরিস্থিতিতে আপনি মসজিদ থেকে বের হতে পারেন তবে উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না আমি আগে বলেছি যে এখনকার দিনে আলহামদুলিল্লাহ যেহেতু এখনকার দিনের বেশিরভাগ মসজিদেই টয়লেট আছে বাথরুম আছে তাই এখন এসব কাজের জন্য আর মসজিদের বাইরে যেতে হবে না তাহলে এক নম্বর যদি কেউ উপযুক্ত কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে ভেঙে যাবে এতেকাপ দুই নম্বর যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা দুই একশো ১৮৭ যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সংগত হও না যখন মসজিদে সংযুক্ত থাকবে এতেকাপের সময় তোমরা স্ত্রী সহবাস করো না তাহলে বিশেষজ্ঞগণ এবপারে একমত যদি স্ত্রী সহবাস করে থাকেন এতেকাপ তাহলে বাতিল হয়ে যাবে তবে স্ত্রী আপনাকে টাচ করল সাধারণভাবে হয়তো আপনাকে খাবার দিতে সে টাচ করলো এতে কোনো সমস্যা নেই তবে এখানেও স্ত্রী যদি আবেগ স্পর্শ করে অথবা আপনি আবেগে স্পর্শ করলেন আলিঙ্গন করলেন বা চুমু দিলেন বিশেষজ্ঞগণ সবাই একমত যে এটা হচ্ছে মাকরু না করলে ভালো কিছু বিশেষজ্ঞগণ বলেন এতে ভেঙে যাবে এ থেকে বাতিল হয়ে যাবে তাহলে বিশেষজ্ঞগণের মধ্যে মতো আছে আমি আলিঙ্গন করছি অথবা স্ত্রীকে চুমু দিচ্ছি এতে কি আসলে ভেঙে যাবে কারণ পবিত্রা যে তোমাদের স্ত্রীর সাথে না। এখানে শব্দটার মানে হবে আসলে শুধুমাত্র যৌন মিলন যে বিশেষজ্ঞগণ বলেন নিতে ইতেক বাতিল হয়ে যায় না তারা শব্দটার মানে করেছেন শুধুমাত্র যৌন মিলন তবে আবেগ দিয়ে স্পর্শ চুমু বা লিঙ্গন এগুলো মাকরু না করলে ভালো এতে বাতিল হয়ে যায় না যারা শব্দটার মানে করেছেন সামগ্রিকভাবে তারা বলছেন স্ত্রী সহবাসের পাশাপাশি স্ত্রীকে আলিঙ্গন করলে অথবা স্পর্শ করলে বাতিল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ভালো জানেন তিন নাম্বার যে কারণে এতে বাতিল হয়ে যায় সেটা হচ্ছে রজস্রাব আর সন্তান প্রসবের পর যখন রক্তপাত হয় চার নাম্বার যে কারণে এতে বাতিল হয়ে যায় সেটা বড় ধরনের কোন গুণা করা পাঁচ নাম্বার অস্বাভাবিকতা এটা হতে পারে পাগলামি থেকে অথবা কোনো ড্রাগস বা মেডিসিনের কারণে অথবা হতে পারে অ্যালকোহলের কারণে হতে পারে মদের কারণে অথবা মাদকদ্রব্য কারণ আমরা ইবাদত করব স্বাভাবিক অবস্থায় ইবাদত করব তখন যখন সুস্থ স্বাভাবিক থাকবো অস্বাভাবিক অবস্থায় পালন করলে সেই ইবাদতটা বাতিল হয়ে যাবে ইতেকাফ বাতিল হওয়ার শেষ যে কারণ সেটা যদি সির করেন আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরাজ উমার অধ্যায় নাম্বার উনচল্লিশ নম্বর পঁয়ষট্টি যে তোমার প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতিও এটা অবতীর্ণ হয়েছে যে তোমরা যদি আল্লা ব্যতীত অন্য কোন শরীরকে স্ত্রী করো তাহলে তোমাদের সব কাজই নিষ্ফল হয়ে যাবে কোনো লাভ হবে না আর তারপর পরকালে বা আখিরাতে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেজন্য जदि को लोक सीर कर आल्ला के बाद दिए अन्य बदतर तक तरह इतेकफ बता हमेंटा कारण इतेकफ बल्लाह रक्षा करण जान भूल ना करी और आल्ला सुबहन जान एतेफ कबूल करें बारे कयनर उल्टोपीठटाओ एक देखते चाहिए क्यागुलू करार अनुमति रही है एतेकफे समय এতেকাফের সময় যে কাজগুলোর অনুমতি আছে যদি প্রয়োজন হয় তাহলে আপনি মসজিদের বাইরে যেতে পারেন এ কথাকে বলেছি টয়লেট করার জন্য অথবা হয়তো অজু বা গোসলের জন্য অথবা যদি খাবার না থাকে ইত্যাদি এ ব্যাপারে আয়সা রাদ আল্লাহ আনহার বলা একটা হাদিস এটা আছে সৈব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ এতেকাফ হাদিস নম্বর দুই যে নবীতেক আপ করার সময় কখনোই ঘরে ঢুকতেন না যদি না তেমন কোনো প্রয়োজন হতো এতেক আপের সময় অন্য যে কাজগুলোর অনুমতি আছে যে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ঘুমাতে পারবেন মসজিদের ভেতরে মসজিদে খেতে পারবেন ঘুমাতে পারবেন তবে এ সময় সাবধান যাতে সেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা বজায় থাকে কারণ এটা ইবাদতের জায়গা এ সময় আপনি চুল আঁচড়াতে পারেন চুলে তেলও দিতে পারেন শরীর থেকে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দিতে পারেন হাতের নখ কাটতে পারেন তারপর অজু করতে পারেন গোসল করতে পারেন হাত পাত পারেন নতুন পোশাক পরতে পারেন সুগন্ধি মাখতে পারেন এগুলোর অনুমতি আছে একটা হাদিসের উল্লেখ আছে সে বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ এতেকাফ হাদিস নম্বর দুই হাজার আঠাশ যে হজরত আশারাদ আল্লাহনহা বলেছেন যে এতেকাফ করা অবস্থায় নবী মসজিদ থেকে তার মাথা বাসার দিকে এগিয়ে দিলেন যদিও বিবি আয়সার তখন রজস্রাব চলছিল তিনি তার মাথা আঁচলে দিলেন চুলে তেল দিয়ে দিলেন শয়েবুখারিদের পরে হাদিসটা বলছে তিন নম্বর খণ্ড বুক অফ ইতেক আপ হাদিস নাম্বার দুই হাজার উনত্রিশ হজরত আয়সারদ আল্লাহ আনহা বলেছেন যে ইতেক করার সময় নবী মসজিদ থেকে মাথা বের করে বাসার দিকে এগিয়ে দিতেন বিবি আয়সা চুল আঁচলে তেল দিয়ে দিতেন খুব বেশি প্রয়োজন না হলে নবী বাসার ভেতরে ঢুকতেন না তাহলে বুঝতেই পারছেন চুল আঁচড়ানো যাবে তেল দেওয়া যাবে এরকম যে কাজগুলোর কথা বলেছি এছাড়াও আপনি চাইলে মসজিদের ভেতরে বা পেছনে একটা তাবু টাঙিয়ে রাখতে পারেন এই হাদিসটা আছে সাহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ এতেকাফ হাদিস নম্বর দুই হাজার চৌত্রিশ হজরত আইসারদ বলেছেন যে আমাদের নবী রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন তিনি নবীর জন্য তাবু বানিয়ে দিতেন আর ফজরুল নামাজ পড়ার পরে নবী এতেকাফ করার জায়গাটাতে এসে ভেতরে ঢুকতেন এতেকাফ করতেন আর ফজরুল নামাজ পড়ার পর এতেকাফের জায়গাতে এসে একটা তাঁবু নির্দেশ দিতেন তারপর তাবুতে ঢুকতেন তিনি সেখানে এতেকাফ করতেন এছাড়াও আপনি এতেকাফের সময় আপনার স্ত্রী এসে কথা বলতে পারে স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে স্ত্রী মসজিদে ঢুকতে পারে আর এই হাদিসটা আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ এতেকাফ হাদিস নাম্বার দুই যে সাফিয়া রাদি আল্লাহন হা তিনি ছিলেন নবীর স্ত্রী নবী আকবর ইতেকাফ করছেন তিনি মসজিদে ঢুকলেন এবং নবীর সাথে কথা বললেন কিছুক্ষণ পরে যখন চলে যাবেন नबीता मस्जिद दरजा पर्तन उम्मेसलम दरजा और तक कि मस्जिद भेतरे ढुकल तबी के सालाम तक चले जाओना स्त्री साफिया बिंदे हुई तक लोकगुलो बोल सोहानल्लाह वसल्लाह तर माना भावल की भाव তারা একটু দুঃখ পেল যে নবী কেন ভাবলেন তারা অন্যভাবে নিচ্ছে তখন নবী উত্তর দিলেন যে শয়তান মানুষের কাছে এসে তার শরীরে রক্তের মতো যে কোনো অংশে চলে যেতে পারে যাতে তোমাদের মাথায় কোনো খারাপ চিন্তা না আসে সেজন্য তোমাদের আমি এ কথাটা বললাম এখান থেকেই আমরা জানতে পারি যে অনেকের মনে হয়তো সন্দেহ আছে তবে নবী এটা করেছেন আলহামদুলিল্লাহ তাহলে যে করছে তার স্ত্রী মসজিদে ঢুকতে পারে এছাড়াও একটা হাদিস আছে সহি খন্ন তিন বুক অফ এতেকাফ হাদিস নাম্বার দুই হাজার সাঁত্রিশ আয়েশা রাদ আল্লাহ আনহা বলেছেন যে নবী সাল্লা সাল্লামের একজন স্ত্রী নবীর সাথে এতেকাফ করেছিলেন আর এছাড়া উল্লেখ করা হয়েছে সহিবুখারিতে খন্ন নম্বর তিন বুক অফ এতেক হাদিস নম্বর দুই করতেন রমজানের শেষ দশ দিন তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিসটা চালিয়ে যান তাহলে এতেকাফের সময় স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে কোনো সমস্যা নেই জাজা কাল্লা খায়ের ডক্টর জাকির প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে أشهد الله إليه الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم, لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون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 जकत बैंक नंबर शून्य আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি সত্যবাদ उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिने हूसन ए सम्पर्के प्रिय नबी मुहम्मद रसुल्लाह सल्लाह आल्लम शिक्षा समूह की एक आदर्श मुसलिमचय जानते हुए प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाहिक दर्शमूह नबी सल अलहिवसम चल्लिस हादिस मंगलवार रुन सम्प्रचार सकाल सार्लादे पीजी প্রিয় মুসলিম এবং অমুসলিমেরাগতাম জাকির আপনি কি বলবেন এতেকাফ করার সময় কোন কাজগুলিকে সুপারিশ করা হয়েছে সময় যে কাজগুলো সুপারিশ করা হয়েছে তার एक नम्बर आनी नामज पढ़ने पांच अक्त नाम पढ़वेंटा तो आवश्यक इते काफे समय पढ़वें नफल नाम जो बेसि पढ़ते ततई भलोब नफल सुन्नत जो पढ़ते पर भलो एते काफे समय तीन नम्बर हल्ला सवान्नता दो करबी पढ़ें आल्ला क्षमा प्रार्थना करबें चार नम्बर आल्ला तलार का ক্ষমা প্রার্থনা করবেন ইতেকাফের সময় আমরা আল্লাহ সুবাহর কাছে ক্ষমা চাইব পাঁচ নম্বর এর সময় আল্লাহর জিকির করবেন বলবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার ৬ নম্বর এর সময় তাকবির আর কালেমা পড়তে পারেন আল্লাহু আকবর সাত নম্বর নবী মোহাম্মের প্রশংসা করে বিভিন্ন দোয়া পড়তে পারেন আট নম্বর পবিত্র কোরআন তেলাওয়াত করবেন আরবিতে কোরআন পড়ার পাশাপাশি এর তাফসির পড়বেন আপনারা আপনি এ সময় কোরনের অনুবাদও পড়তে পারেন যারা আরবি ভাষা বুঝতে পারেন না তারা অনুবাদ পড়তে পারেন যাতে আল্লাহর নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন কোরআনের তাফসিরও পড়তে পারেন আপনি যে ভাষায় আপনি ভালো বোঝেন এ সময় নবীর হাদিসগুলো পড়তে পারেন এছাড়া নবীর রাসেলগণের জীবন কাহিনী পড়তে পারেন তাহলে এই কাজগুলো সুপারিশ করা হয়েছে আর এ সময় কোনো বাড়াবাড়ি করবেন না একটা হাদিস আছে সোহেব খারিতে খন্ড নাম্বার আট বুক অব বোথ অ্যান্ড হাদিস নাম্বার ছয় চার একবার নবী যখন ক্ষুতবাদিত ছিলেন তিনি দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে নবী জিজ্ঞেস করুন ব্যাপার কি লোকজন বলল এর নাম আবু ইসরাহল প্রতিজ্ঞা করেছে সে দাঁড়িয়ে থাকবে বসবে না সে ছায়ার নিচে যাবে না কোনো লোকের সাথে কথা বলবে না আর রোজা রাখবে नबी बोलें बोलो कथा बला उचित छाये नहीं बसते बोलोपर रोजा पूर्ण करूक एतेफ करार समय सुपारिश नाम तब बाड़ी करबें ना जो कथा बोलो ना बसब ना छायर नीचे जाबना इतेकाफे समय सुपारिश करा नाम रोजा क्षमा प्रार्थना जिकिर कुरान हदीस पड़ा इत्यादि जजाकल्ला खाय डर जिकिर এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন ডক্টর জাকির এই এতেকাফ করার পূর্ব শর্তগুলো কি কি আর এতেকাফ করার সময় আমাদের রোজা থাকাটা কি আবশ্যিক এতেকাফ করার জন্য যে পূর্ব শর্তগুলো পালন করতে হবে এখানে অবশ্যই তাকে মুসলিম হতে হবে সুস্থ স্বাভাবিক হবে তাকে স্বাভাবক হতে হবে এ সময় সে জানাবা অবস্থায় থাকবে না সহবাসের কারণে অপবিত্র অবস্থায় থাকতে পারবে না মহিলা হলে এ সময় রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তপাত হবে না ইতেকাফ করার সময় পবিত্র থাকতে হবে আর এগুলো ছাড়াও এতেকাফের দুটো স্তম্ভ আছে এক নাম্বার সেটা হচ্ছে নিয়ত এতেকাফের নিয়ত হবে আল্লাতাল্লার সান্নিধ্য লাভের চেষ্টা করা তার পুরস্কার লাভের আশা করা দুই নাম্বার এতেকাফ করবেন কোনো একটা মসজিদে আল্লাহ পবিত্রকরণে বলেছিল অধ্যায় দুই আয়াত নাম্বার একশো সাতাশি যে তোমাদের স্ত্রীদের সঙ্গত হয়েও না যখন মসজিদে এতেকাফ করবে তাহলে এতেকাফ করার সময় সহবাস করবেন না এই প্রসঙ্গটা নিয়ে আগের প্রশ্নের উত্তরে আলোচনা করেছি আর ইতেকাফ করবেন কোন মসজিদে এটা নিয়ে মতভেদ আছে অনেকে বলেন যে কোনো মসজিদে করা যাবে तब विशेषज्ञ मस्जिदेरा एम मस्जिद होते जो जामा नामा से मस्जिदे जान जुमार नाम जामाते कारण जदि से जामाते नाम ना पढ़ाई और जदि क्यों से कह से जमात छाड़ा नाम पढ़े जेटा ठीक ना अथवा अन् मस्जिदे नाम पढ़ते जो एकपर उद्देश्य ठीक थकबेना तशेषज्ञ बन मस्जिद हो जाना नियमित भाजपा जमाते नाम पढ़ा है और विशेषकर जान जुमान नामाते पढ़ाई और इतेकफर एक पूर्वशर हजरत आएसादान हाँ आबु दाउदे खंड नम्बर दुई बुक अब फास्टिंग हदीस नम्बर दुहजार चारश सत इतेकफ जे एट सुन्नत से देखते जाए কোনো জানাজায় যাবে না অথবা স্ত্রী কালিঙ্গন করবে না মেলামেশা করবে না আর মসজিদ ছেড়ে বাইরে যাবে না যদি না বিশেষ কোন প্রয়োজন হয় ইতেকাফের সময় রোজা রাখাটা আবশ্যিক কিনা আইসার্দ্ বলেছেন একই হাদিসে সুনানবুদ্দাউদ্খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং আদিস নম্বর দুই হাজার চারশো সাতষট্টি হজরত বলেছেন রোজা না রাখলে এতেকাফ হবে না এটাই বলা হয়েছে তবে সহিবুখের একটা হাদিস খন্ড নম্বর আট বুক অব ওথস অ্যান্ড ভাউস হাদিস ছয়শ সাতানব্বই এটা আগেও বলেছি যে হজরত নবীকে বললেন যে তিনি অজ্ঞতার যুগে ইসলাম গ্রহণ করার আগে প্রতিজ্ঞা করেছিলেন মসজিদুল হারামে একদিন এতে কাফ করবেন নবী বললেন তোর প্রতিজ্ঞা পূরণ করো আমরা তো রাতের বেলায় রোজা রাখি না তাহলে এই হাদিসটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এ সময় রোজা রাখা আবশ্যিক না তবে এটা মুস্তাহাব সুপারিশ করা শুননা যদি রমজান ছাড়া অন্য মাসে কাপ করেন সে সময় রোজা রাখা বাধ্যতামূলক না জাজাকাল্লা খায়ের ডক্টর আপনি কি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই ক্ষেত্রে আমাদের সঠিক সময় কোনটা হতে পারে আমরা শুরু করব আর শেষ করব এতেকাফ আর সেটা বিশেষ করে পবিত্র রমজানের শেষ দশ দিনে রমজানের শেষ দশ দিনে এতেকাফ শুরু করার কথা যদি বলেন বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে একদল বিশেষজ্ঞ তাদের মধ্যে আছেন আল আউজাই তারপর সাউরি বা ইমাম আল লাইস আল্লা তাদের শান্তিতে রাখুন তারা বলেন যে এতেকাফ শুরু হওয়া উচিত ফজরের নামাজের পর একুশতম রাতে এই হাদিসটা উল্লেখ আছে সেহেবুখারিতে খণ্ড নম্বর তিন অধ্যায় এতেকাফ হাদিস দুই হাজার এবং দুই যে হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহা তিনি বলেছেন যে নবী রমজানের শেষ দশ দিন ইতেকাফ করতেন আর আমি তার জন্য তাঁবু খাটিয়ে দিতাম হজরের নামাজের পরে নবী ইতেকাফ করার জন্য সেখানে এসে তাঁমুর ভেতরে ঢুকতেন এই হাদিসের উপর ভিত্তি করে যে নবী সাল্লু আলা সাল্লাম ফজরের নামাজের পর ইতেকাফের জায়গায় এসে তাঁমুর ভেতরে ঢুকতেন এই বিশেষজ্ঞগণ বলেন যে এতেকাপ শুরু হবে ফজরের নামাজের পরে শেখ বিনবাজ একই মত পোষণ করেন আল্লাহ তাকেও শান্তিতে রাখুন ইতেকপ কখন শুরু হবে এর উত্তরে তিনি বলেছেন ফজরের নামাজের পর রমজান মাসের একুশতম দিনে যদি শেষ দশ দিন ইতে কাপ করতে চান এটার ভিত্তিও আয়সরতুল্লাহান হারে হাদিস তবে বেশিরভাগ বিশেষজ্ঞ অন্যান্য বিশেষজ্ঞগণ এদের মধ্যে চারজন ইমামও আছেন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল और बसिभाग विशेषज्ञ बोलें रमजान शेष दस दिन इते काफ करते चान इतेकफ शुरू करब सूर्य डूबे जावर आगे एट करबें एकुशतम रात कारण दिन शुरू है सूर्यस्त दिए शेष दस दिन इते काफ करते चान शुरू करब सूर्य डुबार आगे और तारा बोलें इते काफ कर प्रधान उद्देश्य लक्ष्य ट हम पवित्र लालतुल कदर के खोजा আর লালাদুল কদর হবে রাতের বেলায় তাহলে যদি শেষ দশ রাত এতে কাপ করেন তার মধ্যে একুশতম রাতটাও পড়বে যেহেতু নবী বলেছেন আর এ সম্পর্কে আমি আগেও বলেছি তোমরা লালাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশটা বেজড় রাতে এর মধ্যে একুশতম রাতও আছে যদি ফজর নামাজের পর শুরু করেন একুশতম রাত মিস হবে তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতে কাপ শুরু করবেন একুশতম রাতের সূর্য ডোবার আগে আর হযরত আইসারদ আল্লাহমান হাজে বর্ণনা দিয়েছেন সোহেব বুখারী খন্ড নাম্বার তিন বুক এতেকাফ হাদিস নাম্বার দুই হাজার চৌত্রিশ ও হাদিস নাম্বার দুই হাজার একচল্লিশ যে নবী মো সাল্লাসাল্লাম রমজান মাসে শেষ দশ দিন এতেকাফ করতেন আমি তার জন্য তাবুক হাটিয়ে দিতাম নবী ফজরুল নামাজ পড়তেন আর ফজরুল নামাজ শেষে এতেকাফের জায়গাতে আসতেন এখন বিশেষজ্ঞগণ বলেন যে এই হাদিসটা কোথাও বলছে না যে নবী এতেকাপ শুরু করতেন ফজরুল নামাজের পরে বলা হয়েছে ফজরের নামাজের পর তিনি এতেকাফের জায়গাতে আসতেন কারণ নবী সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের পরে একটু একা থাকতে চেয়েছিলেন বিশেষজ্ঞগণ বলেন যে এখানে আসলে বোঝানো হচ্ছে যদি নবী একুশতম রাত থেকে এতেকাপ শুরু করেন শুরু করেছেন সূর্য ডেবার আগে তাহলে নবী মসজিদে ঢুকতেন সূর্য আগে আগে একুশতম রাতে এতেকাপ শুরু হয়েছে সূর্য ডেবার আগে তবে তিনি মসজিদে ইবাদত করেছেন তারপর এতেকাফের জায়গাতে আসলেন সেই তাবুতে কারণ তিনি ফজর নামাজের পর একটি অন্যান্য লোকজন থেকে আলাদা থাকতে চেয়েছিলেন তাহলে এ ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতেকপ শুরু হবে একুশতম রাতের সূর্য ডোবার আগে তার মানে বিস্তম দিনে ইফতার করার আগে ইতেকাপ শুরু হবে বিস্তম রোজাটা আপনি পালন করলেন ইফতার করার আগে সূর্য ডোবার আগে ইতেকাপ শুরু করলেন আর শেখ উসাইমিন আল্লাহ তাকে শান্তিতে রাখুন তাকে জিজ্ঞেস করা হল রোজার শেষ দশ দিন ইতে কখন শুরু হবে তিনি সেটাই বললেন যে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেছেন এটা শুরু হবে সূর্য ডুবার আগে একুশতম রাতে তার মানে বিশতম দিনের ইফতার করার আগে তিনিও কারণগুলো একই বলেছেন এরপর ইতেকপ শেষ হওয়ার কথা যদি বলেন অধিকাংশ বিশেষজ্ঞ বলেন ইতেকপ শেষ হবে সর্বশেষ রোজার সূর্য ডুবে যাওয়ার পরে যদি রমজানে উনত্রিশটা দিন হয় তাহলে উনত্রিশতম দিনের সূর্যটা ডুবে যাওয়ার পরে তার মানে সওয়ালের প্রথম দিন শুরু হলো তখন এতে কাপ শেষ হয়ে যাবে আর তিরিশ দিন হলে তিরিশতম রোজা শেষ হওয়ার পর সূর্য ডুবে গেলে এতেকাপ শেষ হয়ে যাবে তবে এখানে সব বিশেষজ্ঞ একমত যে এটা হচ্ছে মুস্তাহাব কারণ কিছু সাহাবা ছিলেন যারা তারপরেও এতেকাপ করে যেতেন ঈদের নামাজ পর্যন্ত इटार धर भित बस किशेषज्ञ बोलेंट मुस्ताह योजे ईद आगे दिन राते मैंने सवाल प्रथम दिन से दिन फजर नामज पढ़ पर ईद नाम पढ़े बसा चले जा नाम कौ आदाय करें ईदगा पढ़ें गोसल को नाम पढ़वें तरह बसाय चले कर ले सब विशेषज्ञ एकमत जी ईतेफ शेष हो जाए रमजान मास सूर्य रमजानवित्र मास मास कुर नाजिल कर लायलतुल कदर सियाम माशे अबादतर गुरुत्वपूर्ण विषयगुलिर सन्निवेशन आल्ला घटे दिए আলা রসুল সাল্লাইসাল্লাম বলছেন প্রতিষ্ঠিত থাকবে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহ সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো गुरुपूर्ण विषय बर्तमान विश्व हाहाकार समाधान की मानस असुस्थ हि देखते जाओनिक सभ्यत বা আধুনিক কর্মচাঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বললেন সর্বোত্তম জিক্র হাই ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি समाधान प्रिय मुस्लिम भाई बोन असलम अनुष्ठने रमजान अ डेट उ जकिर होस्ट चेम्बार्स के आलोचनार विषय इतते আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেক সময় এরকম একটা প্রশ্ন চলে আসে যে এতেকাফ এটা কি শুধুমাত্র পবিত্র রমজান মাসের শেষ দশ দিনেই করতে হবে নাকি অন্য যে কোনো সময়ও এটা করা যাবে কি বলেন এতেকাফ রমজান মাসের শেষ দশ দিনেই শুধু করতে হবে কি না এটা অবশ্যই না আগেও বলেছি এতেকাফ হচ্ছে শুননত যদি না মানত করেন এটা শুননা ते कफ बचर जेको समय करते इमाम सर इतेकफ होजा अवस्था तरह रमजान मासे और रमजान मासे सर हे शेष दस दिन सब चे भे रमजान शेष दस दिन तब रमजान अन्दिनग बचर अन् समय इते कप करते एक बार शेख आलबाणी के जिज्ञेस इतेकअ की ना कि शुद्ध रमजान शेष दस दिन ही करते তিনিও একই উত্তর দিয়েছেন যে এটা হচ্ছে আসলে মুস্তাহাব করলে ভালো যে রমজানের শেষ দশ দিনে ইতেকাফ করবেন লাল কদকে খুঁজবেন তাহলে ইতেকাফ দিন বা বছরের যে কোনো দিন করা যায় বুখারিতে বলা হয়েছে খণ্ড নম্বর আট বুক অব ওথস অ্যান্ড ভাউজ হাদিস নাম্বার ছয় হাজার ওমর সাতানব্বই হজরত উমর রাজি যুগে আয়ম জাহেলিয়াই ইসলাম গ্রহণ করার আগে মানত করেছিলেন যে मस्जिदुल्हराम तेकाफ करबीण कर मस्जिद रोजा छाक आही मुस्लिम खंड नम्बर दुई बुक अब फास्टिंग हदीस नम्बर छो एकचल नबी इतेवाल मासर प्रथम दस दिन आकटा हदिश आहिद मुस्लिम खंड नम्बर দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই যে আমাদের নবী পুরো রমজান মাস ধরেই ইতেকাফ করতেন রমজানে প্রথম দশ দিন তারপর মাঝের দশ দিন তারপর শেষ দশ দিন আরও একটা হাদিস আছে সহি বুখারি খন্ড নম্বর তিন বুক অফ ইতেকাফ হাদিস নাম্বার দুই যে নবী মারা যাওয়ার আগে শেষ রমজানে বিশ দিন ইতেক করেছিলেন তার মানে শেষ এতেকাফ করেছেন তিনি মারা যাওয়ার আগে তার জীবনে শেষ রমজানে করেছিলেন শেষ বিশ দিন এছাড়াও আরেকটা হাদিস আছে যে ফেরেস্তাজ ইব্রাইল নবীকে কোরআন পড়ে শুনেছেন দুইবার এজন্য বিশ দিন এতেকাফ করেছেন আরেকটা হাদিস আছে সোহেব বুখারিতে খন্ড নাম্বার তিন বুক অফ এতেকাফ হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ যে নবী সাল্লা সাল্লাম এতেকাফ করতেন রমজানের শেষ 10 দিন তিনি মারা গেলে তার স্ত্রীগণে প্র্যাকটিস চালিয়ে যান তাহলে বুঝতে পারছেন যে रमजान मास दस दिन इतेकफ कर ले रमजान जो दिन इते दिन जजाकल्ला इंटरभिव पर्व शेष प्रश्न जेटार टपिक हल इतेफ जो इते काफ कर ले कम पुरस्कार पे आदि इतेकफेर पुरस्कार कथा बोलेंबुदेह তিনি ইমাম হাম্বালকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যে ইতেকাফ করার পুরস্কারটা কি তিনি বললেন আমি কোনো পুরস্কারের কথা জানি না কিছু হাদিস জানি যেগুলো জৈফ এটা আবুদাউদের মাসাইলে উল্লেখ আছে এরকম অনেক জৈফ হাদিস আছে যেখানে ইতেকের পুরস্কারের কথা বলা হয়েছে যেমন ধরেন এরকম একটা জৈফ হাদিস আছে যেটাকে জৈফ বলেছেন আলবানি এটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজায় যে কেউ যদি ইতেক করে আর পুরস্কার আশা করে এবং গুণ করে তাহলে সে তার করা সব ভালো কাজের জন্য এখানে পুরস্কার পাবে শেখ আলবান এই হাদিসটাকে জৈব বলে মত দিয়েছেন ইবনে মাজা এরকম একটা হাদিস আছে সেটাও জৈব বলা হয়েছে যদি কেউ ইতেকাফ করে একদিন আর আল্লাহর কাছে পুরস্কার আশা করে আল্লাহ তখন সেই লোক এবং দু চোখের আগুনের মধ্যে তিনটা পরীক্ষা ফুটবেন এক একটা পরীক্ষা চওড়াই হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই হাদিসটাকেও শেখ আলবাণী জৈফ বলেছেন আরেকটা হাদিস ইতেক পুরস্কার নিয়ে কথা বলছে এটাও জৈফ এখানে বলা হয়েছে যদি কেউ ইতেক করে একদিন আনুগত্যের সাথে পুরস্কারের আশায় তার সব গুণা ক্ষমা করা হবে এই হাদিসটাও জৈফ হাদিস তবে কিছু সহিহাদিসও আছে যেমন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর তিন বুক লাইলাতুল কদর হাদিস নাম্বার দুই যে যদি কেউ কদরের রাতে করে সাথে আল্লাহর পুরস্কারের তার আগের সব আল্লাহ ক্ষমা করা হবে তাহলে যদি আপনি ইতেকাফ করেন সেটা হলে ইনশাল্লাহ তবে শুধু ইতেকাফ নিয়ে এমন কোন হাদিস নেই যে সব গুনা ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে যেটাকে বলা হয়েছে মৌধু শেখ আলবানির মতে যদি কেউ রমজানের শেষ দশ দিন ইতেকাফ করে সেটা দুই হজ আর দুই ওমরা পালনের সমান এই হাদিসটাকে বলা হয়েছে মৌদু শেখ আলবানের মতে এমন কোনো নেই যেটা আর সহিফের কথা বলা হয়েছে তবে সাধারণ কিছু হাদিস এমন একটা হাদিস আছে নাম্বার ছয় হাজার পাঁচশো দুই এখানে বলা হয়েছে নফল ইবাদতগুলোর গুরুত্ব সম্পর্কে যে কেউ যদি ফরজ পালন করে তারপর নফল পালন করে আল্লা বলেছেন সে আমার আরও কাছে আসে নফল কাজের মধ্যে আছে দোয়া করা ক্ষমা প্রার্থনা করা নফল নামাজ ইতে কাপ আছে যদি কেউ নফল পালন করে আল্লাহ বলেছেন নবী আমাদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছাকাছি আসে আর আমি তখন তার শ্রবণ শক্তি হয়ে যায় যেটা দিয়ে সে শুনে তার দৃষ্টি শক্তি হই যেটা দিয়ে সে দেখে তার হাত যেটা দিয়ে কিছু ধরে পা যেটা দিয়ে সে হাঁটে আর সে যে কামনা করে আমি তা পূরণ করি তাহলে এমনিতে নফল পালন করলে বেশ কিছু পুরস্কার পাবেন তবে নির্দিষ্ট করে আমার কোনো কিছু বলা হয়নি। কোন আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকে উৎসাহিত করেন সবাইকে সুযোগ দেন যেন আমরা রমজান মাসের শেষ দশ দিনে ইতেকাফ করতে পারি ইনশাল্লা আল্লাহ তা যেন আমাদেরকে রমজানের শেষ দশ দিন ইতেকাফ করার মাধ্যমে এর উপকারগুলো অর্জনে একটা সুযোগ দেন ড জাকির অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ইন্টারভিউ পর্বটা শেষ করেছি এবারে আমরা আলোচনা করব আমাদের দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আর এই ব্যাপারটা আপনিও জানেন সত্যি বলতে আমার চাইতেও আরও ভালো জানবেন আপনার কাছে দর্শকরা হাজার হাজার চিঠি পাঠিয়েছে আর দুর্ভাগ্যজনক ভাবে এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে ঠিক সম্ভব নয় তবে আমরা এর মধ্য থেকে অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে দর্শকদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি তাহলে ড এখন আমরা এই টপিকের ওপর দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে পরের প্রশ্ন আমরা মুসলিমরা কি একটা ছোট্ট বা অল্প সময়ের জন্য এতেকাফ করতে পারি ইতেকাফের সময়সীমার ব্যাপারে কোন ধরা নিয়ম নেই ইতেকপ পালন করতে পারেন কম সময় বা বেশি সময় ধরে কোন সমস্যা নেই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতেকাপ অল্প সময় হতে পারে মাত্র এক ঘন্টা। আরিফ নে আজম রাজিল্লাহানহ বলেছেন যে এতেকাপ এক ঘন্টার জন্য হতে পারে दस दिन।, दिन।, दिन, दिन, दिन एक मै से लोकर ऊपर निर्भर कर समय सीमारिष्ट नियम नहीं जजाकल्ला खाए डर पर प्रश्न महिला क्षेत्र की अनुमति आज ইতেকাপ প্রসঙ্গে পবিত্র কোরণের একটা আয়াত সুরাবার অধ্যায় দুই আয়াত একশো বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও না যখন তোমরা মসজিদে ইতেকর অবস্থায় থাকবে যেহেতু পবিত্র কোরণে বলা হয়েছে মসজিদের কথা তাই পুরুষদের জন্য নিয়ম হচ্ছে মসজিদ ইতেক করতে হবে সেখানেই আর মহিলাদের ক্ষেত্রে এই নিয়মটা একই রকম তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে ইতেকাপ বাসায় করা যাবে মহিলারা যেখানে ইবাদত করে একটা হাদিস এরকম বলছে যে ভেতরের ঘরে নামাজ পড়ার বাইরের ঘরে নামাজ পড়া বেশি ভালো তার চেয়ে উঠানে ভালো তার চেয়ে মসজিদে ভালো তবে তার মানে এই না মসজিদ এর মানে যেখানে সিজদা দেন। মসজিদ শব্দটার অর্থ যেখানে সিস দেন তবে পবিত্র কোরআন যখন মসজিদের কথা বলছে সুরাভাকার অধ্যায় দুই হাজার একশো সাতাশি এখানে মসজিদের কথাই বোঝানো হচ্ছে সিজদার জায়গা না কারণ ভেতরের ঘরে আমরা জামা কাপড় বদলাই তারপর সহবাস পরবর্তী জানাবা অবস্থায় থাকি তাই মহিলাদের ইতেকপের ব্যাপারে বিশেষজ্ঞ গণ বলেন যে তারা মসজিদে করবে এই কথাটা অনেক নবী রমজান শেষ দশ দিন ইতে করতেন তিনি মারা গেলে তার স্ত্রীগণ প্র্যাকটিস চালিয়ে যান নবীর স্ত্রীগণ ইতে করেছেন মসজিদে এমন কোন এভিডেন্স নেই যে তারা বাড়িতে ইতেকাফ করেছেন আচ্ছা ভালো এটা জেনে খুব ভালো লাগলো এবারে পরের প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক যে কেউ যদি এতেকাফ ভেঙে ফেলে এজন্য কি তাকে কাফফারা দিতে হবে ইতেকাফ ভেঙে ফেলার কাঁপফারা দেওয়ার কথা যদি বলেন যেহেতু এটা ঐচ্ছিক ইবাদত আপনি যদি ইতেকাফ ভেঙ্গে ফেলেন এখানে কাফফারা দিতে হবে না ভালো হয় যদি পারেন পরে ইতে কফ করবেন যদি কেউ আবশ্যিক ইতেকপ পালন করে যদি সে মানত করে ইতে কফ করবে দুই দিন যদি পরীক্ষায় পাশ করে তারপর যদি সেটা ভেঙে ফেলে তাহলে অন্য সময়ে পূরণ করতে হবে কারণ সে প্রতিজ্ঞা করেছে এটা ফরজ ইতেকাফ আর ঐচ্ছিক ইতেকাফের কথা বললে ফার আবশ্যিক না তবে যদি ঐচ্ছিক ইতেকাফ ভাঙেন পরে করতে পারলে ভালো কিন্তু এটা আবশ্যিক না আচ্ছা পরের প্রশ্ন ড জাকির স্ত্রী এতেকাফ করলে তার স্বামীরকে সেখানে বাধা দেওয়ার অধিকার আছে ইতেকাফ একটা ঐচ্ছিক ইবাদত আর করতে গেলে একজন মহিলাকে মসজিদে যেতে হবে সেজন্য সেই মহিলার স্বামী কিছুটা অসুবিধায় পড়তে পারে তাই কোনো মহিলা ইতে করতে চাইলে স্বামীর অনুমতি নেওয়াটা উচিত কারণ স্বামীর কিছু অসুবিধা হতে পারে আর স্বামী যদি অনুমতি দেয় সে চাইলে স্ত্রীকে ডেকে আনতে পারে যদি প্রয়োজন হয় যদি না সেই মহিলা আবশ্যিক ইতে করে যেটা মানত করেছে এই ইতেকপ শুরুর পরে স্বামী ডাকলে ইতেকপ চালিয়ে যাবে কারণ এটা ফরজ এটা বাদে ওছে কীতেক হলে স্ত্রী স্বামীর কাছ থেকে অনুমতি নেবে আর স্ব স্বামীর প্রয়োজন হলে স্ত্রীকে ডেকে আনতে পারবে अच्छा एम आपके अनुष्ठान शेष प्रश्न करब डी काथबा लेकिन जखे एतेकाफी आगे एतेकाफ़र समय सुपारिश करो हमज पढ़ा नफल नमज पढ़ा दो क्षमा प्रार्थना जिकिर करा पवित्रकरण पढ़ा तो क्यागुल उचित तब क्यों जी कि शिखते चाय विशेषकर इसलम धर्म ब्यापारे তখন শেখালে কোন সমস্যা একটা লেকচার দিলেন আপনি অথবা কাউকে কিছু শেখালেন ইসলাম ধর্মের বিভিন্ন নিয়ম এর আছে। কারণ আপনি কিভাবে আল্লাহ যাওয়া যায়। খায়ের ডক্টর জাকির আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ তালা যেন পুরস্কৃত করেন আপনাকে আমাকে আর আমাদের দর্শকদেরকে এর্তেকাফ করার উপর এই অনুষ্ঠানটা দেখার জন্য জাজাক আল্লাহ খায়ের ভাই ও বোনেরা আশা করি আপনারা এই অনুষ্ঠানটা যথেষ্ট উপভোগ করেছেন আর উপকৃত হয়েছেন এবং ডা জাকির নায়েকের বলা উত্তরগুলো থেকে আপনারা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করবেন আর নিজেদের জীবনে সেগুলো প্রয়োগ করবেন যার টপিক ছিল এতেকাফ আগামীকাল আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন ও ইসলাদয়ার মাস তাহলে আগামীকাল আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার পরিথীন আশুর না পলিচিন অশুরি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 সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআর আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউট রাউড বার্মিংহাম জিউড বি এক পাঁচ এক টাকা পাঠে আমাদের ইমেল মানুষ। অনেক রাস্তায় চলে কিন্তু আলহাসাল্লাম চলতে বলেছেন তাহাবাগন চলেছেন করে খাটি ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু টিভি বাংলায় দেখুন পথ ও পাথেও প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাতে সে পিস টিভি বাংলায়